আয়শা রদেল্লাহ তা হতে বর্ণিত কোন আরব গোত্রের একটা কালো দাসী ছিল তারা তাকে আজাদ করে দিল অতপর শেষ তাদের সাথেই থেকে গেল সে বলেছে যে তাদের একটি মেয়ে গলায় লাল চামড়ার উপর মূল্যবান পাথর খচিত হাড় পরে বাইরে গেল দাসী বলেছে সে হারটা হয়তো নিজে কোথাও রেখে দিয়েছিল অথবা কোথাও পড়ে গিয়েছিল তখন একটা চিল তা পরে থাকা অবস্থায় গোস্তের টুকরা মনে করে ছৌ মেরে নিয়ে গেল দাসী বলেছে অতপর গোত্রের লোকেরা বেশ খোঁজাখোঁজি করতে লাগলো কিন্তু তারা তা পেল না তখন তারা আমার উপর এর দোষ চাপাল সে বলেছে তারা আমার উপর তল্লাশি শুরু করলো কি আমার লজ্জাস্থানেও দাসিটি বলেছে আল্লাহর কসম আমি তাদের সাথে সেই অবস্থায় দাঁড়ানো ছিলাম এমন সময় চিলটি উড়ে যেতে যেতে হাড়টি ফেলে দিল সে বলেছে তাদের সামনেই তা পড়ল তখন আমি বললাম তোমরা তো এর জন্যই আমার উপর দোষ চাপিয়েছিলে তোমরা আমার সম্পর্কে সন্দেহ করেছিলে অথচ আমি এই ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ এই তো সেই হার সে বলেছে অতপর সে রাসুল্লাহ সাল্লা আল সাল্লামের নিকট এসে ইসলাম গ্রহণ করল আয়সারদের তাল্হা বলেন তার জন্য মসজিদে নববিতে একটি তাবু অথবা ছাপড়া করে দেওয়া হয়েছিল আয়সার রাজিল্লাহ তালান্না বলেন সে দাসিটি আমার নিকট আসত আর আমার সঙ্গে কথাবার্তা বলতো। সে আমার নিকট যখনই বসত তখনই বলত সেই হারের দিনটি আমার প্রতিপালকের আশ্চর্য ঘটনা বিশেষ জেনা রাখুন সে ঘটনাটি আমাকে কুফরের শহর হতে মুক্তি দিয়েছে আয়সার আদেল্লাউ তালানহা বলেন আমি তাকে বললাম কি ব্যাপার তুমি আমার নিকট বসলেই যে এই কথাটা বলে থাকো আয়সার রাজিল্লাউ তালান্না বলেন সে তখন আমার নিকট উক্ত ঘটনাটি বর্ণনা করল